বিসমিল্লাহ আলহামদুলিল্লাহি না'মাদু ওয়া নাস্তাঈনুহু نستغফিরুহু ও নুমিনু বিহি ও না أن سيدنا না শহাদু আননা সাইয়িদানা ওয়াসনাদানা ওয়াহাবীবানা ও তবীবানা ও মাহবুবানা ও মুরশিদানা ও মাওলানা মুহাম্মাদানতুহু ওয়া রাসূলুহু আনসালাহু বিল أم بعض فمُذُ بالِ اللههِ منِن الشطان الرجيم بسمِ الله الرَّحم الرحييم وَيما يعَ الظالِم على يد ق يا لَيتن التَّخلتُ الررسول يا لََن التَّخلْطُ الررسُول يَا وَيْلَتَا لَيْتَنِي لَمْ أَتَّخِذُ فُلَانًا خَلِيلًا لَقَدَ ظَلَّنِي عَنِ الذِّكْرِ بَعْدَ إِذْ جَاءَنِي وَكَانَ الشَّيْطَانُ وَكَانَ الشَّيْطَانُ لِلْإِنْسَانِ خَذُولًا وَقَالَ الرَّسُولُ يَا رَبِّي يَا رَبِّي إِنَّ قَوْمِ اتَّخَذُوا هَذَا الْقُرْآنَ مَحْجُولًا وقال النبي صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل وقال النبي صلى الله عليه وسلم القرآن أجة لك أو عليك কমা ও সাল তো সালাম সালামে মোহাম্মদ আল এব মজে অ মোহাম্মদ মোহাম্মদ কম রা কমিদ উপস্থিত হাজার সম্মুখীন প্রিয় ইসলাম প্রিয় দিন ইমন্দার মোমিন মুসলমান ভাই দুই দিন ব্যাপী একটা সম্মেলনে কোরআন হাদিসের আলোচনার আল্লাহ তালা আমাদের আশার বসার তৌহিক দান করছেন এই জন্য শুক্রিয়া আদায় করি সকলে মহাব্বতের সাথে এই মাথবের মধ্যে মানুষকে আল্লাহ জীব বানাইছেন ভালোবাসা প্রীতি একে অপরের জন্য টান এটা মানুষের মধ্যে আছে এটা অন্য কোন মধ্যে নাই যেমন গরুর গরু একটা প্রাণী জীব গুরু সামাজিক জীব না ছাগল সামাজিক জীব না গুরু ছাগল যদি হইত তাহলে আমরা গুতায় মেরে হইতো তুই আমার বাইরে জবাই করলি কেন খাইলি কেন আমল করতে পারতাম না এই করে কোনো মাত সামাজিক জীব না কিন্তু ইনসানকে আল্লাহ সামাজিক আল্লাহ দান করছেন এই টান দিয়েই আল্লাহ ইনসান বানাইছেন এই টানটাই যখন বান্দার আল্লাহর জন্য হয়ে যায় তখন বান্দা আল্লাহর বান্দার হয়ে যায় সোহান যতক্ষণ পর্যন্ত এই টান এই দরদ টা আল্লাহর জন্য না হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহর পান্দা হইতে পারবে ইনসান টান দিয়া বানাইছেন দরদে দিল কে ওয়াসুতে পয়দা দিল কে পয়দা कारण स्वधीन हो नारी इजत नष्ट करा তো লাখো নারীর সন্তানরা ইজ্জত সম্ভ্রম বাঁচানোর জন্য অস্ত্র হাতে যুদ্ধ ক্ষেত্রে দেখবেন রাস্তায় যদি দুর্ঘটনা হয় কোনো বাস একটা বাচ্চা মেরে ফেলল তো তখন হাজার বাচ্চার গার্জিয়ানরা যায় বাস ভাঙা আরম্ভ করে কারণ কি তুই তো এইরকম চালাইতে চালাইতে একদিন আমার বাচ্চা আমার এই যে সামাজিকতা একে অপরের জন্য টান इ मानसर भेतरी आज इंसान के कारण मानसर मजे आल्ला इबादत दान कर समाज मानस कुरान बस जाए এটাও একটা সামাজিক এবাদক সমাজের সকলের দায়িত্ব সেখানে যাওয়া তাদের ভিতরে সামাজিকতা আছে সমাজের একজন গেল। তার জানা যায় যে দোয়াটা করে এটা একটা সামাজিক দোয়া সামাজিক এবাদক যদি কেউ না যায় তাইলে এটা রিদ্ধ তার বহির প্রকাশ আর যদি জানা যায় যায় তাহলে তার ভাইয়ের জন্য তার ভাইয়ের নিদ্রতা প্রকাশ পাইল কত সব হইল আল্লাহ নবী বলেন জানা যায় সামিল হওয়ার সাথে সাথে তার আমল নামায় একটাই পাহাড় পরিমাণ মদিনার চতুর্দিকে যে উহ পাহাড় এক উহুদ পাহাড় পরিমাণ সব খালি জানা যায় সামিল লাশের সাথে কেউ তার ভাইয়ের দাফন পর্যন্ত চলে গেল কবরস্থান পর্যন্ত গেল তার ভাইটা কবরে নামাইল এক একমোট মাটি দিল একটু বেশি প্রকাশ আন্তরিক তার আমল নামায় আল্লাহ নবী বলেন দুই একই সব জমা হয়ে গেল জানাজা পড়ার বরকতে একই রাত দাফনে অংশগ্রহণ করার বরকতে আর এক गोटा उत बड़ी राजू आंतरिकार बहिर प्रकाश बसी एक, एक जन आ এই কারণে এক উহ পাহাড় পরিমাণ সব আমার নয় বেশি একটা দিবে। তারপরে যেমন মনে করেন দেখা হয়েছে একজন আর সাথে সালাম দিচ্ছে সালাম কি এ বাদত সামাজিক এবাদত এটা ভাই ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়েছে তো বলবে আসসালাম আলাইকুম সাথে সাথে দশটা নেকি আল্লাহ তালা তাকে দিয়ে দিবে যদি কারোর মধ্যে সামাজিকতা একটু বেশি পাওয়া যায় কেউ আসসালাম আলাইকুম ওরা পর্যন্ত চলে গেল তো তার আমল নামা এক শব্দের সামাজিকতা বেশি হওয়ার কারণে বিশটা হয়ে যাবে আল্লাহ নবীর কাছে একজন সালাম দেয় আসসালাম আলাইকুম আল্লাহ নবী বলেন দশ নাক পাইলা আর একজন এসে বলে আসসালাম আলাইকুম ওরাহমাত আওয়াজ করে পড়েন সবাই সোভান তো অনেক হয়েছে কমপক্ষে আধা মিজান ভরা কামাল একেবারে জাননাতে নিবে আসি কিন্তু সবার পরে জাননা সবার আগে এই উম্মতের আগমন দুনিয়ায় হয়েছে সবার পরে কিন্তু জান্নাতে যাবে সবার আগে আমাদের মুরব্বীরা উদাহরণ দিয়ে বোঝায় ঘুমাইলা ঘুমের সময় সবার পরে ঘুমায় কান সবার আগে ঘুমায় চক্ষু ঘুমায় সবার আগে চোখ বন্ধ করে চোখ বন্ধ করছে এবার অনেক সময় চোখ বন্ধ করার পরেও তার হাত চলতে থাকে টাকা ঘুরায় না অনেক সময় বাতাস নেয় আর ঘুমায় এক সময় হাত ঘুমায় এক সময় পা ঘুমায় ঘুমাইতে ঘুমাইতে তার সব অঙ্গাঙ্গ ঘুম হয় অনেকে আছে ঘুমাইতেছে কিন্তু ঘুম থেকে জায়গা বলে আমার বদনাম করলি কেন তুমি শোন লাগে কান তো ঘুমায় না এটা জাগতে ছিল শুনছি চোখ ঘুমাইছে কান ঘুমেনি কানো যদি ঘুমায় যায় তাহলে এই মোরা নয় মৃত্যুর বাই হয়ে যায় কোনো খবর নাই এই যে ঘুমাইছে সবার পরে ঘুমাইছে কান কিন্তু মসজিদের আজান চোখে শোনে না হাতে শোনে কি শোনে কানে পায়েও তো শোনে না মুখে শোনে শোনে কোনো অঙ্গ শুনল সবার আগে কে শুনলো কান কান শুই মাইকের আওয়াজটা কানে আগে গেল কান আগে জাগলো জাগার পরে হাতরে জাগাইলো হাত ডইলা চক্ষরে জাগাইল সবার পরে ঘুমালো কান সবার পরে কান ঘুমাবার পরে ও কান যেমন সবার আগে জাগ্রত হয়ে যায় ঠিক তেমন দুনিয়ার আলো বাতাস शान। छोट छोट कर मिले बल्ला दीबी खाल स्तबा कर पाल्ट कारण बंधुरद्ला छोट छोट ए सालमी तो दस नै एक शब्द बाढ़ाइ नब्द बाड़ाई से बस त्रिस नै সালামের ইবাদত সামাজিক ইবাদত কি এবাদত একজন আর একজন খাবার খাওয়ানো সামাজিক ইবাদতী আল্লাহ নবী বলেন্লাহ আল্লা নবী আমাদের সামাজিক এবাদত শিখার কারণ ইনসান সামাজিক জীব আল্লাহ নবী বলে সমাজের সালামের প্রচলন ঘটাও একজন আর একজন বেশি বেশি সালাম দাও সালাম দিলে জান্নাতে সালামের দরওয়াজা দিয়া আগে আগে সালাম দা তারা জাননাতে যাবে বেশি বেশি সালাম দিলে অনেক পরক আলাম নবী কিছু কাজ বেশি করতে বলেছেন তার মধ্যে একটা হলো বেশি বেশি করে সালাম দাও সালামের প্রচলন ঘটাও এটা সামাজিকতা দ্বিতীয় নম্বর আল্লাম নবী বলেন খানা খাও খানা খাওয়ানো একটা সামাজিক এ একজন আরেকজন খানা খাওয়াইলেও বহুৎ সাপ হয় খানা খাওয়ানোর মাধ্যমে সমাজের সুসম্পর্ক কায়েম হয় দুঃসম্পর্ক দূর হয়ে যায় দুশ্মনী আদালতেই খানা খাওয়ানোর মাধ্যমে দূর হয়ে যায় এজন্য একে অপরের খানা খাওয়ানো এ আমরা কিন্তু একজন আরেকজন খানা খাওয়াই না আমাদের দেশের খাবার খানো এটাও দিন ভিত্তিক এখন আর নাই ঈদের দিন এর দিন খাওয়াইলো চল্লিশ দিনের দিন চল্লিশে করলো আপনাদের এলাকায় আছে এগুলা আছে বাপ মারা যাওয়ার পরে চল্লিশ দিনের দিন খাওয়াইলো তারপরে চল্লিশ দিনের দিন খাওয়ানোর পরে চল্লিশ বছরে যদি বাসে আর খাওয়াই পাবে না এরকম না এরকম অনুষ্ঠান করে চল্লিশ দিনের দিন অপরের মাঝখানে মহাব্বত পয়দা হয় ঋদ্ধতা পয়দা হয় দুশ্মনটাও যদি কেউ খাওয়ায় তাহলে দুশ্মনের দুশ্মনই নষ্ট হয়ে যায় কারণ খানার লুকমান নিচে মহাব্বতের বীজ আছে এটা খাওয়াইলে মহাব্বত প্রবেশ করেন এই জন্য দেখবেন ইলেকশনের সময় নেতারা খাওয়ায় যে বিড়ি খাওয়ায় তারা বিড়ি খাওয়ায় চা খাওয়ায় নিজের বাড়িতে সারা পাঁচ বছরে ক্ষমতায় খাওয়াই লাগেন আবার ইলেকশনের একদিন গরু যুবকরা খাওয়াবেন নিজের ঘরে সুন্দর খাবারের আয়োজন করে ভোটারদেরকে খাওয়াইতে থাকে কারণ খাওয়াইলেই যে মহাব্বত পয়দা হয় মোহাব্বত পয়দা হইলেই ভোটটা যায় দিয়ে खाना खाने तो जिज्ञासा सब चीज दुश्मन के खवाना जारे दुश्मन जरा देखा करते मन चाय दिल बोले ते आघात करी क्यालोकमा खाना तारे खाए তলে এক লোক মা খানা খাওয়াইলি আল্লাহ খাওয়াই আমি দুশ্মন পালি সাদা পাল্লাম নম্রত পাল্লাম ফেরাউন পাল্লাম কত দুশ্মনকে খানা খাওয়াইলাম আমার বান্দায় দেখি দুঃখন খানা খাওয়ায়। ও দেখি আমার গুণ এই গুণ এখনো কাফেররা মুসলমানের গুণ ধরে রাখছে ওরা কাফের কিন্তু ওরা মুসলমানদেরকে খাওয়া খাওয়ায় খ্রিস্টান বানায় ফরণ করে নিল লক্ষ লক্ষ মুসলমানকে ওরা লুকমা খাওয়ায়া খাবারের লোক দেখায় টাকার বিনিময়ে মুসলমানের তো করে খ্রিস্টানের ফরম পূরণ করে কিন্তু আমরা আজি খালি খাওয়ার ধান সবাই খাওয়ার ধান দায় আসে একেবারে ছোট থেকে শুরু করে পাতি নেতা থেকে শুরু করে বড় নেতা পর্যন্ত সব খাওয়ার ধান থাকে সব খাওয়ার ধান দানোর ধান্দাটা আমাদের ভেতরে নেয় যদি খাবার খাওয়ানোর ধান্দা আমাদের ভিতরে সামাজিকতা মুসলমানরা সেরে দিয়েছে এই সামাজিকতা কাফের কারণ কারণ ভিতরেও ছিল তো আল্লাহ তারেও পছন্দ করে হয়েছে যেমন কিছু শিলমারা জাহান নামীর নাম জাহান নামী রসুলা কিছু জাহান নামের নাম এবং আবু জাহেরা জাহান নামী সিলমারা জাহান নামী জাহান নামী মগিরা শিলমারা জাহান নামী ওবাই ই খালাবলমারা জাহান নামী উমাইবনে খাল সেলমারা জাহান নামী ওকবা ইবনে আবি ময়মারা জাহান নামি এরা সেলমারা জাহান্নামি কিন্তু এদের কারণ মধ্যে ভালো গুণ পাওয়া গেছে তো আল্লাহ তাকে হৃদয়ত আসান করে দিয়েছিলেন যেমন পয়সাওয়ালা টাকা একজন মন্ত্রী পরিষদের সদস্য মক্কার নেতৃত্ব দেয় কিন্তু তার খানা খাওয়ানোর গুণ ছিল এর বরকতে আল্লাহ তালা তাকে গালেমা করার অতিক্রি ছিল তার একটা ভালো গুণ কিন্তু তার একবারের ঘটনা সিরিয়ায় ব্যবসা করতে গেছে ব্যবসায় অনেক লাভবান হয়েছে লাভের টাকা না মক্কা এসে চিন্তা করতেছে ব্যবসায় টাকাটা লাভ করেছি টাকাটা মক্কার একটা ভালো মানুষ আগে খাওয়ায় একজন ভালো মানুষকে লাভের টাকাটা আর দাম দিয়ে খাওয়াই চিন্তা করে দেখলো গোটা মক্কায় তালাশ করে দেখে সরকারের দো আলমের ভালো মানুষ আনাই সে কাবের হয়ে তার মেধা দেয়া চিন্তা করতেছি মক্কায় সবচেয়ে ভালো মানুষটা কে তারা করবো মানুষ এত ভালো মানুষ আর কেউ আর নাই সে আল্লাহ নবীর দরবারে চলে গেল আল্লাহ নবীর যায় বলে মোহাম্মদ সাল্লাহাম আমি আপনাকে দাওয়াত করবার জন্য এসে আপনি আপনার স্বাদিদের আমার বাড়িতে একটু দাওয়াত এক বেলা আপনাকে একটু মেহমানদারি করবার চাই আপনি আমার দাওয়াতটা কবুল করেন আল্লাহ নবীকে দাওয়াত করেছে। আল্লাহ নবী তার দাওয়াতে চলেও আসছেন দাওয়াত রাখছেন সে আল্লাহর নবীর জন্য সুন্দর সুন্দর খানা পাখাইছে আল্লাহ আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে কিরে তুই দেখি তুই যারা দুশ্মন মনে কর তারেও দাওয়াত দিয়ে খাওয়াস খানা খাইতে আল্লাহ তার বন্ধুর দিলের ভিতরে কথা ঢালতেছে আল্লাহ নবী তার বাড়িতে খানা খাইবার জন্য বসে গেছেন আল্লাহ নবী বিস্লা বলে খানায় হাত লাগাইছেন খাবারের লুকমাও গ্রহণ করবেন ঠিক ওই সময় নেতার সাথে আমি তোমার সাথে লোকমা আর প্যাট বোঝার মোহ্বত রাখতে চাই না এই যে তোমার দস্তরখানের খাবার আমি হাতে লইছি। তোমাকে তা করতেছি मुसलमान हो तुम तुम खावीमा जदि खाना खबाइते हैं हो भाई होनी भाई घर बसा आहार ग्रहण करब सुनिदाह চালা যেহেতু দেখ বইটা খানা পাকাই যদি না খায় চলে যায় ইজরত আর টিকে সে বলতে লাগলো মোহাম্মদ সাল্লাসাল্লাম এটা একটা বিষয় হইল আপনি খানা খান আমি এখন কালেমাপুরে মুসলমান হয়ে যাই আপনি খায় বলেন সে করে ফেলল ওসুল্লা কালেমা পুরে মুসলমান হয়ে গেল কালেমা তো কেউ যদি একবার পরে কেউ তার জবান দিয়ে যদি কালেমায় শাহাদ একবার উচ্চারণ করে একবার কালেমা পড়ার সাথে সাথে একবার কালেমা পড়ে আল্লাহ নী দাফালাল চান্না কেউ যদি বিশ্বাসের সাথে একবার কালেমা পড়ে তাহলে সে জান্নাতের মালিক আর মুমিন জান্নাতে সে কেমন যেন ভাই হিসেবে এখন তাকে পাইছেন আল্লাহ নবী তার বাড়িতে আহার গ্রহণ করছেন খাবার খাইছেন আল্লাহ নবী খানা খাইয়া চলে গেছেন সাংবাদিকরা খবরটা ছড়ায় দিতে আর দেরি করে নেই জানো জানো নেতা কিন্তু কালেমাপুরে মুসলমান হয়ে গেছে তার বাড়িতে বেরাইতে আসছে দোস্তরা এরাও মক্কার মন্ত্রী দোস্ত কে দোস্তের ভিতরে অন্যতম দোস্ত ওবাই ইবনে খালা সেও মক্কার একজন লিডার মন্ত্রী এই তার বড় খাতির এরকম খাতি দোস্ত এসে বলতেছে দোস্ত তুমি নাকি কালামপুরে মুসলমান হয়ে বন্ধু হয় বন্ধুর কাছে একটু জিগে এল না একা একা দল দল পাল্টাইলা জামা পরিবর্তন করা তুমি মুসলমানের লিবার ধরে ফেলাইলা ঘটনাটা কি করলে তুমি ও যে মানুষ সামাজিক করতে ইমান হারাইতেছে আবার সে বলতেছে দোস্ত কি বলে তুমি কে বলেছে তোমাদের এর এখা আমি কালেমা করে মুসলমান হয়েছি তো সবাই বলে তুমি গতকাল কি কালেমা করছো তোমরাই আছো কালকে যে কালেমা পড়েছি ওইটা কিসের গতকালকের কালেমা যেটা বলেছি ওটা হলো ইজ্জত হে ভারতের জন্য পড়ছি রাজনীতির কালেমা পড়ছি আমি তখন কালেমা না পড়ি खाना पाकई मोहम्मदी नहीं उठा चले आर इतारे नेतृत्व ठीक रखार लेकर राजनैतिक कलेेमासी कलेेमा पड़े एन पर्तवा जेमन राजनिकालेमा ते मत पर्त अने राजनीतिक टूबी माथाए রাজনীতি করার লেগে উব্রায় যাবে রাজনীতি করার লেগে সাদা করবে ভোট পাওয়ার জন্য দান সাদাকা করবে এগুলো সব এক কাতারের আসামি হয়ে আল্লাহ দরবারে দাঁড়াবে আল্লাহর জন্য গুলামী করতে হবে এই জন্যুল কুরআন আল্লাহর কুরআনের একটা আইন আল্লাহর কুরআনের একটা আইন কোরআন শরীফ একটা ঘটনা বর্ণনা করে উদাহরণ দিয়েছেন অমন উদাহরণের যত আসামী তেমন পর্যন্ত পাওয়া যাবে সব আসামী এক কাতারে আল্লাহর দরবারের আসামি হয় তাহাদের এখানেও আল্লা তালা ঘটনা বর্ণনা করতেছেন ওকবা বলতেছে আমি রাজনীতির কালেমা বলেছি ভাই রেখে পর্যন্ত এমন রাজনীতির দিনদারি যারা ধরবে রাজনীতির তসবি যারা হাতে নিবে রাজনীতির ঘুণ্টা যারা দিবি রাজনীতির উমরা যারা করবে রাজনীতির হজ যারা করবে রাজনীতির সৎকা যারা করবে মর্শিদায় বলবে পাঁচ হাজার টাকা ভোট পোহা লেখা মাদ্রাসার মাহা বলবে দশ হাজার টাকা একদিন দেয় নাই ইলেকশন করবেন সন্তুষ্টি আল্লাহ করা লাগবে না আফলিস অন্তকরণ খাঁটি বানায় অল্প এবাদত করতো তোমার অল্প আমল তোমার না জন্য যথেষ্ট হয়ে যাবে তোমরা আমার দোস্তোস্ত আইছে নেতা ওবায়ুদ নেমার আর এক জাহান্নামি ও এমন বড় জাহান্নামী ওর আর একটা সহজ পরিচয় ওর ভাই আরো জগন্নাম কত বড় জাহান নামী যে জাহান নামী তার ক্ষমতার গল দিয়া মুমিনদের উপরে নির্যাতন যেমন হজরত বেলালকে নাকে রশি লাগায় বাচ্চাদের হাতে ছেড়ে দিছে এখনই জিব্বার ভিতরে খাটাইছে এমন পর্যন্ত কিছু ক্ষমতাশালীরা তাদের ক্ষমতা ইমানদার বের উপরে খাটাইতে থাকবে এরা সব উমাইয়ার সাথে যার নামে যাবে যারা তাদের ক্ষমতাকে প্রতিষ্ঠা করার জন্য যারা মেহনত করবে দুর্বলদেরকে নির্যাতন করবে এরাও ওই উমাইয়ার অনুসারী উমাইয়া তার ক্ষমতা দিয়া দুর্বলদের উপরে নির্যাতন করেছে তুমি আমাকে চেহারা কালেমা করলাম ওটা রাজনীতির কালেমা ছিল ওবাইবনে খালাব কত বড় জঘন্য মানুষ সেভাবে দোস্ত এটা যদি তোমার রাজনৈতিক মুখের সামনে মারবা ন যে মুক্তিদের রেসালতের সাক্ষ্য প্রদান করেছ এই মুক্তি বাইর কত বড় আল্লা চোখের সামনে যায় থুটু মারবার চেহারা ভালো অথচ খিদা মিটা যায় যারা ক্ষুধা আর্জা নানিয়ে সরকারের গো চেহারা দেখেছি ক্ষুধা উহা গেছি আল্লাহ নবীর চেহারা দেখাটা আলাদা একটা সিদ্দিক এক কাজ হলো আল্লাহ নবীর চেহারা তাকায় তাকায় দেখা আল্লাহর নবীর চেহারা দেখা সিদ্দিক হওয়া যায় আল্লাহর নবীর চেহারা দেখে আল্লাহর কাছে প্যারা খাওয়া যায় আর আল্লাহ নবীর চেহারার সামনে যায় থতাইতে বড় জানেন অথচ আল্লাহ হয়ে যায় যদি আল্লাহ নবীর নাম এবাদত থেকে বাদ দিলে পরে এবাদত সম্পূর্ণ হয়ে যায় সালাম কেজিস তাদের কিরাহত হয়ে সালাম্বার কেজসকে জিন্দগী রহমত ই রাহমত হিসকে জিন্দি রহমত রা সালামে বরমানি সকাওয়ালে বোজ না ফরমানি সকাওয়া गोसल दिए मुहब्बत दर फुल्लाबी सुश्मी से कह যে মুখ দিয়া কালমা পড়ছে এই মুখ দিয়ার মোহাম্মিল সে সদক বলে রওনা দিয়েছে আল্লাহ নবীর দিকে আল্লাহ নবী দার নদে আছেন। আল্লাহ নবীর কাছে যে বন্ধু সহকারে হাজির হয়েছে আল্লাহ নবী মনে মনে ভাবছেন গতকালকে একা মুসলমান হয়েছে আর সে তার মুখের ফুতু বাই করে আল্লাহ নবী মুখের সামনে চেহারা সামনে ফেলা আল্লাহ নবীর কলিজাত টুকরা হয়ে গেছে থারি তোমার ইসলামে থারি তোমার দিন হানিফে মানলাম না তোমার নিলাম না বন্ধু বেলায় না তোমারে আমার বন্ধু কাউের রয়ে আছে এটা বুঝাইবার আল্লাহ নবীর সামনে থুতু ফেলেছে আল্লাহ আল্লাহ নিয়ে আল্লাহ নবীর চোখের পানি পড়তেছে আল্লাহ তালা নীরব থাকে নাই আল্লাহ তালার সাথে সাথে কোরআন মজিদের আয়াত জমিনি পাঠাতেছে এই আয়াত তখন আল্লাহ তালা আমি আমার আদালতে আসামি বানায় তারপর হব আমি হবো বিচারক সে হবে আসামি সেদিন তার কি হাল হবে বন্ধু আপনার কাছে প্রকাশ করতেছি কোরআনের আয়াত দিয়া আল্লাহ বলেন তার মুখ লি লমু ফুম খা লফ আদৌলা আল্লাহ জানায় দিলেন বন্ধু আপনি স্মরণ করেন এই এই দিয়ে নিজের দুই হাতের গোস্ত দাগ দিয়ে ছিঁড়াছিড়া সে খাবে হাসরের ময়দানে আফসুসে তার নিজের দোহাতের দোস্ত দু হাতের গোস্ত খাইতে থাকবে আর সে ওই সময় আফসোস করে আমি আমি যদি আজকে সরকারে দোয়া আলমকে বন্ধু বানাইতাম তাহলে সাথে আমি আল্লাহর জান্নাত যেতে পারতাম সরকারের দোয়ালের হাতে হাউসের কাউন্সিল আমি বুক করতে পারতাম রসুল আমার ঘরে এসেছিল কোরআন আমার ঘরে এসেছিল আমি কোরআন কবুল করে রয়েছিলাম আমি কালেমা পড়ে ফেলেছিলাম কিন্তু আমার নী আনির দিক্রি বাদানি কোরআন আমার কাছে আসার পরেও আমি কোরআন ছেড়ে দিয়েছি তার সাথে আমি থুতু মেরে ফেলেছিলাম এ জালেমের সাথে খাতির রাখবার জায়গা আল্লাহ ঘটনা বর্ণনা করে আমাদের शोयतन खाली बरे देने। शोयतन के सुने। दुश्मन बुजाईवार तुमकपाल जो तुमरा बाप मुसलमान पे तुम्हारे सू कपाल তোমরা যারা দাদা মুসলমান পেয়েছ নানা মুসলমান পেয়েছ মা মুসলমান পেয়েছ নানি মুসলমান পেয়েছ মুসলিম ঘরে ঘরের মধ্যে বাচ্চা বয়সে বাবার হাত দূরে মসজিদে যাওয়া শিখেছ সাবধান মুসলিম ঘরে জন্ম নিয়া, নেয়া কোরআনওয়ালা ঘরে জন্ম নিয়া, তোমরা কিন্তু দুষ্ট লোকদের সাথে খাতির রাখবার যায় কিন্তু বরবাদ করে ফেলা হবো তাহলে ও যেমন ঘরে কোরআন পাওয়ার পরে হাসরের ময়দানে আফসুস করবে কোরআন মজিদের উকবার যেমন আফসুস করবে হাসরের ময়দানে আলে ময়দানে আল্লাহর আদালতে তারা কিন্তু আফসোস ছাড়া কোনো গতি থাকবে না বহু মুসলমান মা পদাঙ্ক অনুসরণ করতেছেদেরকে দোস্ত বানাইতে চায় না নেম খর তা করে বন্ধু বানায় যারা যারা কুকুর কোলে নিয়েষ্ট মানুষের সাথে চলতে যায় নষ্ট করা যাবে না আমাদের যুব সমাজ তথা মুসলমানেরা যেন সাথে দোস্তিরাইয়া মুসলমান টাকার বিনিময়ে কিছু মানুষের মাথা কিনা তাদের মাথায় কুপি বসায়া তথা যক্রান্ত করতেছে আর আমাদের মুসলমানরাও কত বড় বোকা মুসলিম ঘরে গ্রহণ করার পরেও খ্রিস্টানের আর পাগলের দল কাফেরদের দলেরা যা কয়থা শুনে আর নিজের কানে হাত না দিয়েছে কান নিয়ে গেছে দাদারা বলেছে টুপিওলা খারাপ টুবিওয়ালা জঙ্গি টুবিওয়ালা মৌলবাদী এজন স্কুল কলেজের যুবক ভাইরা আবার রাগ করেন না স্কুল কলেজের অনেক যুবক ভাইরা আছে টুবিওয়ালা দেখ शपा कार लोक खा षोलिस प्रोग्रामीज दिवस मिशिल দেখা গাড়ি বসে এখন বিজয় দিবসের মিছিল বাদ দিয়ে এই যে স্বাধীনতা দিতে টুপিওয়ালা গাল দিতেছে ওপর নাচ গানে আমি মনে মনে বললাম মনে মনে আমি তখন চিন্তা করতেছি কবে যাবিনা রে যায় লক্ষ্য করে দেখা যাবে কে স্বাধীনতা বিরোধী কে স্বাধীনতার পক্ষে আর কে স্বাধীনতার বিপক্ষে যে স্বাধীনতা নারী ইজ্জত হেফাজতের জন্য অর্জন হয়েছে ওই স্বাধীনতা নারীর ইজ্জত হানি রাস্তায় করে বরবাদ করতে সুবি ওদেরকে স্বাধীনতা বিরোধী বলেছ এই নারী ইজ্জত হেফাজতের জন্যই রক্ত দেওয়া হয়েছিল আর সেই নারীকে রাস্তায় বের করে নাচানাচি করতেছ। আর নিজের স্বাধীনতার পক্ষে মনে করতে শহীদদের খুব প্রেম প্রকাশ করতেছ এই গান কইরা শহীদদের প্রেম প্রকাশ হয় আসর যারা জমায় ওরা শহীদদের প্রকৃত ভালোবাসার ভাব আদায় করে নাই করে নাই ঠিক কিনা बंधुत कारण गठन तुम्हरा क्योंकि बंधुत करा तुम्हारे तबियत बनाया फेला बंदुत भलो जगह যুবক বই রা দুইটা ব্যবধান আলহামদুলিল্লাহ যদি না মৌলীর ব্যবধান এগুলো শিখতে হইলে কোন নেটকার আলেপাল সহপতি যেয়ে শিখতে হবে তুমি বইয়ের পাতা উল্টে উল্টে পাইবে নাইনি একটা শব্দ হলে মোহাম্মত আর শব্দ হলো যেটা এটার হাকি হলো মানবতা এর হাকি হলো ইমানদারদের ডাইকে ডাই মহাব্বত আল্লাহ আল্লাহর জন্য করতে বলছে এজন্য জন্য মোহাম্বত করা যায় না পিড়িত ভালোবাসা যার সাথে করা যায় না मानवता सकल देखाना जाए कलिजार तब अवश्य मानवता रखते इंसानियत राखते इंसानियत और मानवता तो एक ख्रीटान देखा हिंदू साथ आल्ला नबीर जो रास्ते का আর আল্লাহর নবী মহিলারে দেখতে যায় কিরে অসুস্থ নাই কাটা নেই এটা মোহাম্বত করে না এটা মানবতা মানবতা মানবতা এটা এটা। আসলাক এটাও দেখাইতে হয় এখানে কোনো দূর আচরণ দুর্ব্যবহার ইসলাম সমর্থন করে না ব্যবহার তার সাথে ভালো করবে কুকুরের সাথেও ব্যবহার ভালো করবে ইসলাম বলে তো ওই কথা এ কারণে তো বুখারির হাদিস কুকুরের সাথে কেউ মানবতা দেখায় পানি কুয়ার থেকে তুইলা পিপাসিত কুকুরে পান করাইছে কুকুরের সাথে মানবতা দেখানোর বরকতে আল্লাহ তা জিন্দগির সব জেনার গুণা মাপ করে জান্নার দিয়ে দিয়েছে এটাও যেমন হাদিস আবার সহিসার একটা কুকুর ঘরে থাকলে কিন্তু রহমতের না তার মানে কি তার মানে হলো কুকুরের সাথে মানবতা দেখান যায় কিন্তু কুকুরে না ঘরে নেওয়া যায় না কুকুররে রে মানবতা দেখায় যে গুণামাপ হয় কিন্তু মহাব্বত করলে রহমত চলে যায় কিন্তু লাল চামড়ার কুকুরের সাথে মোহাম্বত করে লাল চামড়ার পুরুষ কুকুর রে বানায় বন্ধু আর কুকুরের স্বামী বানা এর সাথে জনাচার করে এভাবে লালচামড়া রাজা করছে এই বদাব্যাস মুসলমানদের ভিতরে আসতেছে আজকাল মুসলমানদের ওই জাননাতে গেছে বন্ধু বানাইলে কি এই দলিল দেওয়া যাইব কুকুরের সাথে মানবতা দেখানো যায় কিন্তু কুকুর রে যেমন বন্ধু বানানো যায় না কুকুর রেবাশা পানি পান করে যায় ঘরে নিলে পরে কিন্তু দূর আচরণ করবে না খারাপ আচরণ করবে না তাই বলে কিন্তু কা বন্ধু বানানো যাবে না নাস্তিক বন্ধু বানানো যাবে না বেদাদির সাথে খারাপ আচরণ করবে না মাঝা মিলে না মাঝা পে তার হেদায়াত আনবে তোমার মধ্যে থাকবে মানবতা কিন্তু মহাপত যেটা কলেজার টান যেটা এটা যার সাথে কলেজার টান রাখা যায় না কলেজার টান এটা আলাদা তার বন্ধুত্ব করবা যাক বিয় যার চেহারা দেখলে আল্লাহ শরণ হবে তার সাথে বন্ধুত্ব করবা এমন মানুষ বহুত আছে যাদের চেহারা দেখলে আল্লাহ শরণ হবে। রহমতুল্লাহ আল্লাহ নবী কয় যাদের চেহারা দেখলে আল্লাহ স্মরণ হবে তাদের সাথে বন্ধুত্ব করবা যাদের কাছে গেলেই লজ্জে এবাদত আসে তাদের সাথে বন্ধুত্ব করা যাবে যে পীরের কাছে গেলে আল্লাহ স্মরণ হয় না তার সাথে দোস্তি হবে বন্ধুত্ব হবে যার জারা দেখলেই আল্লাহ কে স্মরণ হবে সোহান আল্লাহ বলেন্লাহ বলেন নাম্বার তাকে ভালোবাসবে কণ্ঠ সুন্দর হওয়া জরুরি না সুন্দর করে করে হাসান কাদাইতে পারে এমন কথা হওয়া জরুরি না সে হাসাইতে কাদাইতেও পারে না গোলার আওয়াজও সুন্দর নয় কিন্তু তার কথা শুনলে পরে এলমি সাথে বন্ধুত্ব করাটা এবার জামাতের ওই যে কিছু সদস্য বাইরা আছে এরা মসজিদে পয়সা পয়সার কিছু কথা কয় কি তারা কথা পরে শোনায় যা শুনলে পরে ওজুর এলম বাড়ে जर कथा सुनलेम बारे जम देखले स्म যারে তারে কিন্তু বন্ধু বানানো যাবে না যারে তারে বন্ধু বানাইলে হাসরের ময়দানে পস্তাইতে হবে যাদেরকে বন্ধু বানাইলে ইমানে দুর্বলতা আসতে পারে যাদেরকে বন্ধু বানাইলে পরে ইমান নষ্ট পারে যাদের সাথে চলে পরে কোরআনের বিরুদ্ধ বিরুদ্ধাচরণ করা লাগতে পারে সন্ন্যতির বিরুদ্ধাচরণ করা লাগতে পারে এমনদের সাথে কখনো বন্ধুত্ব কখনো করা যাবে না এটা আমার দ্বিতীয় নাম্বার কথা এক নাম্বার কথা হলো ইনসান সামাজিক জীব তাই মানবিক কিছু এবাদত সামাজিক কিছু এবাদত আছে ওগুলো সমাজে বাড়াইতে হবে তাই বলে এগুলো বাড়াইতে যায় দ্বিতীয় নম্বর কথা যার তার সাথে তার সাথে যার সাথে ইনশাল তৃতীয় নম্বর কথা আল্লাহ নবী বলেন হাসরের কঠিন ময়দানে এমন কোরআন যারা ছেড়ে দিছে আল্লাহ বলতেছেন কোরআন যারা ছেড়ে দিছে যেমন যারা কোরআন পায়া ছেড়ে দিবে কোরআনের সাথে যাদের ছাড়া ছাড়ির সম্পর্ক হয়ে যাবে আল্লাহ তালা বলতেছে রসুলকে আল্লাহ তালা কই দিন আদালতে মামলা দেওয়ার জন্য তার করাবে অকাল রসুল তোমার আমার বিরুদ্ধে চলে যাবে যদি তোমার সাথে কোরআনের সাথে সম্পর্ক না থাকে তুমি মুসলমান ঘরে কোরআন সাইরা চল্লা আল্লাহর বলেছে কোরআন নিজেই আল্লাহর দরবারে মামলা দিবি কোরআন আল্লাহর দরবারে দাঁড়া বলবে এ মালিক ও আমার মালিক এটা তোমার আমি তোমার এমন কবাল করা জান্নাতে যাইতে দিব না যে রাস্তা কোরআন পথের বাধা দাঁড়ায় যাবে সরকারের কোরআন পক্ষে হইতে পারে বিপক্ষ হইতে পারে কিছু মানুষের বিপক্ষে কোরআন দাঁড়াবে কোরআন কিছু মুসলমান আছে কোরআন অস্বীকার করে কালে নার কিন্তু হাবের সাহরা কোরআন করে সাহের মন্ত্র মতো আর দ্বিতীয় নাম্বার প্রকার আল আল আহকান কোরআন যারা কোরআনের আহকামাতের উপরে প্রশ্ন রাখবে তাদের বিরুদ্ধে কোরআন দাঁড়াবে যেমন কোরআনে পর্দার বিধান আছে যার পর্দা সে পর্দার বিপক্ষে কথা অধিকার তার ভাল লাগে না কোরআনের ভিতরে কোরবানির কথা আছে ওর নাস্তিক কোরবানি করে হয় কিবার পত্রিকা দেখছেন না কোরআন কোরআনে কর্মী তো বিধান কর ভালো লাগে না কোরআন কর্মী তো বিধানের উপরে যে প্রশ্ন করে গাদা গোদা গান ওর ব্রেন দিয়ে কোরআন বুঝে নাই কোরআন এর বোধ ধরছে ওর ব্রেন্দি সে কোরআন বুঝে আমার করবার লেগে ও কোরআনের ভিতরে রয়েছে কোরআনের বোধ ধরে আল্লাহর আইনের উপরে আড্ডায় আল্লাহ তালা বর্ণিত বিধান নিয়ে সমালোচনা করে এমন যারা তাদের বিরুদ্ধে আল্লাহ কোরআন তাদের বিরুদ্ধে এদের সাথে কিন্তু ঘন খাতির আরা যাবে না বই নাস্তিকদের উপন্যাস পর মজা কোরআনের বিরুদ্ধে কথা খাতা কথা দেখো তাদের সাথে পীড়িত কোরআনের বিপক্ষের লোকদের কাতারে দেয় দাঁড়া এইভাবে তাই এদের সাথে সম্পর্ক নয় যারা কোরআানের উপরে প্রশ্ন রাখে আল্লাহ কোরআানে তো বিধানের উপরে প্রশ্ন করে আর যারা কোরআনদের গোলত ব্যাখ্যা করে কিছু বক্তা সাবাসী কোরআনের গোলত ব্যাখ্যা করে কোরআন দিয়ে বেদাতের দলিল দেয় কেউ করে নাই এবং বেদাতের কাম কাজ এগুলোর দলিল কোরআন থেকে আয়াত হাদিস পুরে পুরে উপবাস করে আল গালাতুল কোরআন যারা কোরআনের ব্যাখ্যা করবার যায় করে। হাসরের ময়দানে আল্লাহ আল্লাহ আল্লাহ কোরআন শরীফ দিয়া দলিল দেয় গুনা দলিল দেয় কোরআন শরীফ দিয়া শিরিফ বিধাতের দলিল পেশ করে এদের বিরুদ্ধে আল্লাহ মামলা দিবে এদের বিরুদ্ধে আল্লাহ কোরআন হাসরের ময়দানে মামলা দিবে তুমি যদি কোরআন শরীফ করা তুমি যার তার শুনতাম না কারণ কিছু বক্তা আছে ঠাকুর করা শুনলে তুমি ধরতে পারতো এটা ভুয়া এটা হক নয় এটা বাক তুমি নিজে কিচ্ছু পারো না তিনটা দিন বাইর ঠিক কিনা আছে তো তুমি যদি খালি কোরআন শরীফ করা যান শুনতানা না। জন্য যারা ইচ্ছাকৃতের কোরআন সাক্ষী দিবে হ্যাঁ ইমান বিশ্বাসের সাথে বলতে পারি যে যুবক ভাইয়েরা কোরআন মজিদের তফসিলের আয়োজন করেছো দুদিন ব্যাপী যদি তোমাদের এই আয়োজনে আর আল্লাহ যদি করে তাহলে দাঁড়াবে সরকার এর বার তোমাদের পক্ষে কথা বলবে যখন কোরআন নিজাইতে চায় কোরআন তুই ঠিক কিনা তারা বলেন দোয়া করেন আল্লাহ আল্লাহ কবুল মজুর করুক আপনারা একটু আওয়াজ করে জোরে বলেন না আমি আরো জোরে বলেন জোরে বলেন আমি দূরের এক মুসাফির আপনাদের কাছে এসেছিলাম ঢাকা থেকে সফর করে আমার তিনটা কথা গেলাম আল্লাহ আল্লাহ সামাজিক ইবাদত আছে ওগুলোকে ধরে রাখবো যত্র তত্র বন্ধুত্ব করবো না ঠিক কিনা আওয়াজ করে বলেন ঠিক কিনা নাম্বার আল্লাহর কোরআনকে আমাদের বিপক্ষে দাঁড় করাবো না আপনাকে আমাকে সকলকে আমল করার তৌফিক দান করেন আমিনা আলহামদুলিল্লাহ আল্লাহ তারা কবুল করেন যে যুবক ভাইরা এই আয়োজন করছে ওদের জিন্দি তাল্লা বরক দান করুেন আমি আওয়াজ করে বলেন আমি প্রতি বছর কবল মঞ্জুর আয়াত সামনে করে বলেছি রেকারিম যে কয়টা কথা আলোচনা হয়েছে সকলকে আমলের তৌফিক দিয়ে দাও যত বলা মাছ সকলকে খবর করে নাও কাছে আমান শৃঙ্খলা সকল প্রকারের গুণাব থেকে তো ওদের বাঁচাও বুড়োদের হজরত আবু বাকর বানায় দাও ইয়া আল্লাহ পর্দার আলের মা বন্ধুর কে হজরত ফাতেমা হজরতুল কোবরা বানায় দাও টাকা পয়সা বুদ্ধি মেহনত উপস্থিতি দিয়ে যারা সহযোগিতা করেছে হাসরের ময়দানে ইমাফির তাদের নাজাদেরা বে ইয়া আব্বাহ অনেকে কবর রেখেছি নিজের মা ওই যে জানাজা করে কবরে রেখে হারছে আর কোনোদিন দেখে নাইনি মা বলে আর কোনদিন ডাকে নাই বাবা ওই যে আব্বা বলে আব্বা আমা যারা হারিয়েছে তাদের আব্বা আমার কবর তুমি জান্নাতের বাগান বানাই দাও যাদের আব্বা আছে হায়াত বার দাও বেশি বেশি করতে মানে তৌফিক দান করো আমাদের সকলের জন্য যত কল্যাণ দান করো আল্লাহ যত থেকে তুমি আমাদের হেফাজত করতেমা শুরু ইয়া আল্লাহ সফল কবুল মঞ্জুর করে নেও রেকারিম হকানি পীর বুজুর্গের খান ইয়াল্লাহ হেফাজত করো মাদারে কমি যত দিয়ে কাজগুলো আছে কবল মঞ্জুর করে নাও اللہ صلی و الدين যত দুনিয়ার মাটিতে আছে তুমি তারায় দাও হক করে দাও আল্লাহুম্মা ফিনা হুবী মা শিতা আল্লাহুম্মা ইন্নানা নাজাআলুকা ফী নুহোরিহিম وَعَلَى جَسَدِ مُحَمَّدِهُ فِي الْعَيْسَاءِ وَعَلَى قَبْرِ مُحَمَّدِهُ فِي الْخُبُورِ سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْحِزَّةِ عَمَّا يَصِفُونَ وَسَلَاقُونَ عَلَى الْمُرْسَلِيمِ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ آمین آمین بِرَحْمَتِكَ الرَّحَمَ الرَّاحِمِينَ www.almodina.com